আসসালামাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আগেকার মতো আমরা আবারও ফিখির আলোচনা নিয়ে আসছি এ পর্যায়ে যে আলোচনাটি করব সেটা হচ্ছে পানি সম্পর্কীয় যে পানি দিয়ে সাধারণত আমরা পবিত্রতা অর্জন করে থাকি এই পানি সম্পর্কীয় কথা পবিত্রতা সাধারণত যার মাধ্যমে আপনি নাপাক দূর করতে পারেন এবং বিধানবদ্ধ যে নাপাক সেটাও দূর করতে পারেন যেটা হাদাস বলা হয় আর এটা সাধারণত পানির মাধ্যমে হয়ে থাকে যে পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় সেই পানি হচ্ছে পবিত্র পানি সেই পবিত্র যেটা নিজেও পাক এবং আমরা চিনতে পারি সেটা হচ্ছে যেই পানি নিজের আসল অবস্থার মধ্যে আছে যেই পানি নিজের আসল অবস্থার উপর এখনো বিরাজমান অর্থাৎ তার স্বাদ এবং আপনার রং সবই টিকে আছে जमन बृष्टर पानी एरक अपन बरफर पानी अथवा शानी जथबा जमीन थे उठते হ্যাঁ এবং জমিনে প্রভাবমান হতে পারে যেমন আপনার নদীর পানি যেমন কুয়ার পানি আপনার যেমন ভাবে আপনার পুকুরের পানি অথবা আপনার সাগরের পানি পানি আছে পারে। এই ব্যাপারে প্রমাণ হিসেবে আমরা বলতে পারি সুরানের এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন থেকে পানি পবিত্র তার জন্য আল্লাহ নাজিল করেন আরেকটি সুরে ফুলকানের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন এবং সুর আকরমের একটা হাদিস আমরা মনে করতে পারি যে হাদিসটা ইমাম বুখারি বন্যা করেছেন হাদিস নম্বর সাতশত চুয়াল্লিশ এবং ইমাম মুসলিম বন্যা করেছেন হাদিস নম্বর পাঁচশত আমার যত পাপ আছে সবগুলো ধুয়ে দেন পানির মাধ্যমে এবং বরফের মাধ্যমে এবং শিশির মাধ্যমে তাহলে বুঝা যায় এই পানি দিয়ে বরফ দিয়ে শিশির দিয়ে পবিত্রতা অর্জন করা যায় সেটা দিয়ে হ্যাঁ করা যায় আরেকটি হাদিস পর্যায়ে আমরা শুনে নিতে পারি যে হাদিসটা হাদিস হাজার দুইশত ছিয়াল্লিশ ইমাম তিরমিজি এটাকে হাসান সই বলেছেন এবং ইমাম আলবানী রহমত আলী সেটাকে বিশুদ্ধ হাদিস বলা খারিদ করেছেন যেটা সয়ী সুল সাহের মধ্যে আটান্ন নম্বর হাদিস হিসেবে পাবেন হম সেই হাদিসের মধ্যে তিনি বলেছেন সাগরের পানি সম্পর্কে যে হুত উল হাইতে যে সাগরের পানি পবিত্র এবং তার আপনার মৃত যেটা কোনো প্রাণী পাওয়া যায় সেটাও হালাল মৃত পানি বলতে মাছ ইত্যাদি হালাল যদি কিন্তু পানির মতো তরল অথচ পানি নয় এরকম কিছু দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না যেমন সিল্কের পানি হ্যাঁ অথবা পানি হম পেট্রোল সেটাও তরল এরকম জুসের পানি জুস অথবা এরকম লেমনের পানি লেমন চিপিয়ে পানি বের করা হয়েছে সেইগুলো দিয়ে আপনার চলবে না এই জাতীয় হোক না কেন যেটা সে ছয় নম্বর আয়তের মধ্যে বলেন্লা বলেন पानी ना पाई अपन मटर दिखे जेतना बर जिन क्योंकि पानी ना पेले मटी स्वर्णपन्न होते बुझा जाए আপনার যেটা পানির মতো তরল কিন্তু পানি নয় এরকম কোন জিনিস দিয়ে আপনার উজু করা যাবে না হম আশা করি ব্যাপারটা সুস্পষ্ট হয়ে গেছে পানির ব্যাপারটি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন